মানবতা সমাধান mai wa da'aftu Allah Rabb kul wahul wahul alaykum wa rahmatullahi wa barakatuh আলহাম নাফসম স্যাহ ফল ওষদ ওষুধ উ মহমদনআদ রসুল্লা তলআসিমন কসীরা আমজবাহিনশনীম বিসমিহমন রহিম আখতরবল্লাঃ في গফল মোরজুন সম্মানিত ভাতৃমন্ডলী আল্লাহ ফকরুল্লা আলমিনের সমস্ত প্রশংসা যে আল্লাহ পাক আমাদের সৃষ্টি করেছেন এবং আমাদের হৃদায়তের জন্য করেছেন সালাত এবং সালাম নাজল হক নবী সাল আলিয়াসাল্লামের ওপর যাকে আল্লাহ ফাকরবুল্লা আলমিন পুরানি করিম দিয়ে সম্মানিত করেছেন আজকে আপনাদের সামনে তফসির হবে সুরাতুল আম্বিয়ার এই সুরা মুখী সুরা রসুলল্লা সাের মক্কার জীবনে হেজরতের পূর্বে নাজেল হয়েছে এবং এই সুরার নাম হচ্ছে আম্বিয়া এই আম্বিয়া শব্দটি নভি শব্দের বহুবচন এই সুরার নাম এই জন্য আম্বিয়া যে এই সুরাই বেশ কিছু নবী রসুলগণের কথা আল্লাহ পাক রব্বুল আলমিন বর্ণনা করেছেন এই সুরা আল্লাহ পাক শুরু করেছেন কেয়ামতের বিষয় দিয়ে কারণ এই ধরনের রোগগুলি মক্কার পরিবেশে মক্কার মুশ্রেকদের মাঝে ছিল এজন্য জন্য সুরার বৈশিষ্ট্য হচ্ছে যে তাতে আহকাম বিধি বিধান নয় বরং তাতে আকিদার বিশ্বাসের দিকে লক্ষ্য রাখা হয়েছে এবং তার সংশোধনের প্রথম চেষ্টা করা হয়েছে এই প্রত্যেকটি প্রত্যেকটি মক্কিষ্টাই আপনারা দেখবেন যে তাতে আকিদার সংশোধন যেসব ভ্রান্ত ধারণা যেসব কথা বিশ্বাস করতে হবে অথচ তারা অবিশ্বাসী বিশ্বাস করে না সেগুলিকে তুলে ধরা যেমন একটি বিষয় হচ্ছে परकाल क्या ये पृथिवी हे कर्मजगत और मानुषर जन् मतर पर अल्लाह फकरबुल आलमीन पुनरुत्थान करबें आर उठाबी के प्रत्येक के रब्बुल आलमी सामने जवाबदेह करते हाम कैयाम विचार दिवस यही विषयटी के अल्लाह फकरबुल आलमीन एखे प्रथम उल्लेख कर তারপরে যেই রোগ ছিল আর মুসরেকদের মধ্যে সেটা হচ্ছে যে রেস আলাদকে অস্বীকার করা মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লাম নবী রসুল নন নবী রসুল যদি কেউ হয় আল্লাহ যদি পাঠান্ত কোনো সম্ভ্রান্ত পরিবারে সম্ভ্রান্ত মানে তাদের কাছে পয়সা দিয়ে সম্ভ্রান্ত যার কাছে পয়সা আছে সে অশিক্ষিত হলেও মুরুক্ষ হলেও নির্বোধ হলেও সেই ব্যক্তি বিচক্ষণ মানুষের কাছে ঠিক তেমনি আরও মুশ্রেকরা মনে করত নাহলে রসুল আল্লাহ সাল্ল্লা সাল্লাম ইয়াতিম হয়ে লালিত পালিত হলেও দুনিয়ার সবচাইতে বড়ো মোয়াল্লেম শিক্ষক ছিলেন এবং সম্ভ্রান্ত পরিবার আরবদের মধ্যে সবচাইতে সম্ভ্রান্ত শ্রেষ্ঠ গোত্র পড়াইশ সেই ওরাইশ বংশী আল্লাফাক রব্বুল আলমিন এই রাসুলকে প্রেরণ করেছেন কিন্তু তারা বলতো যে যদি কোরআন নাজেল করতেই হতো আল্লাহকে যদি নবী করতেই হতো তো একটা ইয়াতিম ছেলেকে নবী করবে আল্লাফাক নবী করবেন কোন এক বড় নেতা হবে হয় মক্কার নেতা হবে না হয়তো আয়ফের নেতা হবে যেমন অন্য আয়তে এই বিষয়গুলি কি আল্লাহাক তুলে ধরেছেন কাফরে কথা তারা সৌরের কথা আয় তুলে ধরা হয়েছে আর তারপরে প্রত্যেক যুগে যুগে যে আল্লাহাক নবী পাঠিয়েছেন তাদের অবস্থা কেমন ছিল তারা কি মানুষ না আর কিছু এসব বিষয়গুলিকে আল্লাহাক রব্বুল্লা উল্লেখ করেছেন আমরা এখন শুরু করি তাফসির মহান আল্লাহ ইরশাদ করছেন ইফতারাবালিন্নাস হেসা বহুম অহমফি গাফিলাতি মোর এজুন মানুষের জন্য তাদের হিসাবের সময় অত্যন্ত নিকটবর্তী হয়েছে ঘনিয়ে এসছে অহমফি গাফিলাতি মোর এজুন কিন্তু তারা তাদের গাফিলতিতে অবহেলায় বিমুখ হয়ে রয়েছে মানুষ যত সময় যাচ্ছে তত বেশি মতের কাছাকাছি পৌঁছেছে পৃথিবী থেকে দূরে চলে যাচ্ছে কবরের নিকটবর্তী হচ্ছে কিন্তু এই বিষয়টি সম্পর্কে কেউ চিন্তা করে না বরং উল্টো বলে থাকে যে আমার বয়স বাড়লো বয়স বাড়ছে আয়ু বাড়ছে না কমছে কমছে কম হচ্ছে কিন্তু মানুষ মনে করে যে আমার বয়স এত ছিল এত হইল আরও বৃদ্ধি হইল তো প্রত্যেক মানুষ দুনিয়াকে পিছনে রেখে যেন পরকালের দিকে মতের দিকে গতিমান এবং যত সময় যাচ্ছে তত বেশি মতের কাছাকাছি হচ্ছে কবরের জীবনের কাছাকাছি হচ্ছে জবাবদেহি করতে হবে যেই সময়ে মতের পরে এবং কেয়ামতে জীবনের প্রত্যেকটি ক্ষেত্রে সেদিকে নিকটবর্তী হচ্ছে এটাকে আল্লাহ ফাকর বলার নিকটবর্তী কেন বলেছেন অতীতের সাথে যদি তুলনা করা হয় যে সময়টা পৃথিবীর ওপর চলে গেছে তাহলে সামনে যে সময়টা আছে কেয়ামত আসতে পৃথিবী ধ্বংস হতে সেটা অত্যন্ত সংকীর্ণ সময় সুতরাং কেয়ামত নিকটবর্তী আর আল্লাহ ছাড়া কেউ বলতে পারবে না যে কেয়ামত কখন চলে আসবে কেয়ামতের বড় বড় যে লক্ষণগুলি রয়েছে সেগুলি যখন আসা শুরু হবে তখন বড়ই দ্রুত সেগুলি চলে আসবে একটির পর একটি আর হঠাৎ করে পৃথিবী আল্লাহ ধ্বংস করবেন আর বিচার দিবস আল্লাহ পাক কায়েম করবেন মানুষ এ সম্পর্কে অচেতন গাফেল হয়ে উঠেছে কখনও চিন্তাশীল হয় না অধিকাংশ মানুষের অবস্থা আল্লাপাক রব্ুল আলমিন এখানে তুলে ধরেছেন তারপরে মহান আল্লাহ এরশাদ করছেন আরব মুশ্রেকদের কথা যাদের মাঝে রসুর উল্লা সা্লাম প্রথম সত্য দিনের কথা কোরআন কেরিমের কথা পেশ করেছেন তারা তাদের কি অবস্থা ছিল এবং তারা কি জবাব দিত এসব বিষয়গুলি আল্লাহা উল্লেখ করে বলছেন মা ইয়া তেহিমের জিক্রে মের রব্বেহ মহদাস তাদের কাছে তাদের প্রতিপালকের পক্ষ থেকে যে কোনো নতুন উপদেশ আসলে তারা শুনত কিন্তু খেলাধুলার অবস্থায় যেন শুনছে কিন্তু খেলতামাশা করছে সেটাকে নিয়ে মনোযোগ দিয়ে শুনত না তাহলে শুনছেন আর অন্যদিকে তাল দিচ্ছেন রকম যদি আপনার অবস্থা হয় তাহলে কখনো আপনি সঠিক জিনিস উপলব্ধি করতে পারবেন না এজন্য যেন সোনার সাথে মনোযোগী হইতে হবে আল্লাহাক ইন্নাফিজা আলকালিকরা এর অনেকের উপদেশ রয়েছে কিন্তু লেমান কান আল্লাহ কালবোন যার হৃদয় রয়েছে জাগ্রত হৃদয় আউ আল কাসাম্মা এবং মনোযোগ দিয়ে সোনে অশহিত একবার উপস্থিত হয়ে মনকে উপস্থিত করে দেমাগকে উপস্থিত করে মনোযোগ সহকারে শোনে সেই ব্যক্তির জন্য এ কোরআন কেরিমা উপদেশ রয়েছে উপকৃত হবে আল্লাহাক এরসাদ কোচাল্লাহিয়াত কলু বহম তাদের হৃদয়গুলি খেলতামশায় মত রয়েছে খেলাধুলায় মেতে রয়েছে ভোগবিলাসের সামগ্রী নিয়ে তারা ব্যস্ত ও আসার নাজু আল্লা জিনা জালামু আর যারা জালেম তারা চুপি সারে আপোষে কথাবার্তা বলে থাকে যখন রাসোরম বললেন যে আমি নবী হয়ে আমার উপর কোরআন নাজেল হয়েছে তোমাদেরকে সঠিক পথ দেখাচ্ছি তখন আপোষে তারা সলা পরামর্শ করা শুরু করল যে এ কী করা যায় কি কথা বলে বিভিন্ন রকমের মন্তব্য তারা করা শুরু করল আল্লা পাক এই বিষয়টিকে এখানে এইভাবে ব্যক্ত করেছেন হাল হাজা ইল্লা বাসা রম্মিস হরে এ নবী কর্তৃক হইল এ তো তোমাদের মতোই একজন মানুষ ছাড়ার কিছু নয় সে কি করে রসুল হইতে পারে তাহলে মানুষ রসুল হতে পারে না এই ধারণা কাফের মুশ্রেকদের ছিল মুসলিম সমাজের কোন সম্প্রদায়ের যদি এই বিশ্বাস থাকে যে নবী মানুষ নন নবী নূর নবী মাটির সৃষ্টি নয় বরং তিনি নূর থেকে সৃষ্টি আর তাও আল্লাহর নূর থেকে এই আকিদা বিশ্বাস এই ভ্রান্ত বিশ্বাস যদি থাকে তাহলে কাফেরদের বিশ্বাসের সাথে সাদৃশ্যতা নেই কাফেররা এই জন্য অস্বীকার করেছিল মোহাম্মদ রসুল্লা সাল্লা মানুষ কি করে নবী হতে পারে তো আমাদের মানুষ ঠিক তেমনি আজকের বিদাতাটির খন্ডন রয়েছে ওই সব ভ্রান্ত বিশ্বাসীদের যারা নবীকে নূর বলে থাকে আল্লাহরুল্লা আলমিন তারপরে বলছেন যে আফাত ওয়ান তুম এই কাফেররা বলেছিল যে তোমরা দেখে শুনে ও এই জাদুকে মেনে নেবে এতে কোরআনে করিমকে তারা জাদু বলে আখ্যায়িত করেছিল আরে মোহাম্মদ তো জাদু লাগিয়ে দিচ্ছে সাল্লাহ আলী আসাল্লাম মুহাম্মদ সব কথাবার্তা বলছে এগুলি হচ্ছে জাদুর কথা আর জাদুর মধ্যে এইরকম প্রতিক্রিয়া রয়েছে যে জাদুর দ্বারা জড়ানো যায় ভাঙানো যায় প্রেম প্রীতি ভালোবাসা জন্মানো যায় আর বিচ্ছিন্নতা সৃষ্টি করা যায় এসব জাদুর মধ্যে তাসির রয়েছে আর মুর্শেকেরা যারা রসোর অমান্য করেছিল কোরআনকে আল্লাহর বাণী মানতে সম্মত হয়নি তারা এই যুক্তি পেশ করত যে দেখো স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছেদ ঘটে যাচ্ছে স্ত্রী মুসলমান হয়ে যাচ্ছে স্ত্রীকে ছেড়ে দিয়ে স্বামী মুসলিম হয়ে যাচ্ছে তাহলে এতে তো বিচ্ছেদ ঘটাচ্ছে তার মানে এটা জাদু এখানে অল্প সময়ের বিরতি দিয়ে আবার আমাদের আলোচনার দিকে ফিরে আসছে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 আমরা জীবনের উত্থান পতন চড়াই আনন্দ উত্তে না রং ধনু কেবলমাত্র ফিস টিভি বাংলায় জানুন কত কার্যকরী ভাবে মোমিন বান্দার নিজের প্রতিটি কাজকে ইসলামী রঙে রঞ্জিত করে জীবনের সকাল সাড়ে আটটায় বাংলাদেশে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 मौलिक नीतिमाल जार्धम बोझा सहज हो जाए इ बुनियादी शिक्षा काधारण उदाहरण कल रत दस टाय पुन सम्प्रचार सकाल साढ़े आठ टाय बांग সম্মানিত ভাতৃমণ্ডলী ফিরে আসে আমাদের আলোচনার দিকে আল্লাহ পাক রব্বুল আলমিন এরশাদ করছেন কালআর আলম উল কৌলা ইসলামাইসামিউল আলী নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লাম এই কাফেরদের জবাবে বললেন যে রব্বি আলামুল উল কৌল্লা আমার প্রতিপালক সমস্ত কথা জানেন যা আসমানে বা পৃথিবীতে বলা হয় মানুষ বলে জিন বলে ফেরিস্তা বলে যে কোনো কথা উচ্চারিত হয় আসমানে বা পৃথিবীতে আল্লাপাক তা জানেন ও আসামিউল আলিম এবং তিনি সবকিছু শোনেন জানেন সুতরাং তোমাদের কথা শুনছেন তোমাদেরকে দেখছেন আল্লাহাকের কাছে তোমাদের জবাবদেহী করতে হবে মুশ্রিকরা কোরআনে করিম সম্পর্কে বলেছিল যে এই কোরআনে সব কথাবার্তা বলছে মোহাম্মদ এগুলি তো আবুল তাবুল কথা আবল তাবুল স্বপ্নের মত যেমন মানুষ স্বপ্ন দেখে আবলতাবুল স্বপ্ন ভালো মন্দ এই সেই স্বপ্ন দেখছে তো কোরআন সম্পর্কে একটি মন্তব্য তাদের এই ছিল বালকালু বরং এই কাফেরা বলে থাকে আফগাস আহলামিন এই এ করিম হচ্ছে আবলতাবুল স্বপ্ন যে স্বপ্নের কোনো তাবির কোন ব্যাখ্যা বিবরণ থাকে না আফগাস আহলাম দিনে খেয়াল করেছিলেন দিনে ও সব চিন্তা করেছিলেন রাত্রে তাই দেখছেন বলিফতরাহ না হয় এই মোহাম্মদ তা নিজেই রচনা করেছে তা মোহাম্মদদের রচিত এটা আল্লাহ প্রদত্ত নয় বালহা শাহের নাহাই সে হচ্ছে কবি কাব্যরচনা করছে সব কবিতা ফালিয়াতে নাবি আয়াতিন কামাউরসেল আউআালন যদি মোহাম্মদ সত্যি আল্লাহর পক্ষ থেকে এসে থাকে তাহলে আমাদের কাছে এমন কিছু নিদর্শন নিয়ে আসুক যেমন পূর্ববর্তী নবীদেরকে রসুলদেরকে পাঠানো হয়েছিল মজেজা নিয়ে নিদর্শন নিয়ে তা নিয়ে আসুক यह रकम कथा मुशरे आल्लाके कर जो जति के ध्वस कर ध्वस कर तब चाहते बड़ रोग छोटा अल्लाह परकाल के अस्वीकार कर रसूल के अस्वीकार कर आल्ला विधान के अस्वीकार करा कुी कर माँ अमान कबुल्लामीन करियत आहला के नाहब जनपद के ध्वस कर इमान ही आसे যদি ইমান নিয়ে আসতো তাহলে আল্লাহর আজাব থেকে রক্ষা পেয়ে যেত আফাহমিও মেনুন তাহলে এই কোরআশরা এই আরবরা কি ইমান নিয়ে আসবে বিশ্বাস করবে যদি ইমান নিয়ে আসো তাহলে তো ভালো কথা নাহলে তোমাদের দশা ওই হবে যেমন বিগত যুগের মানুষদের হয়েছিল পাক তারপর এরশাদ করছেন অমা আর কাবুল আল্লাহ পাক এখানে এরশাদ করছেন যে যত রসুলকে আল্লাহ পাক প্রেরণ করেছেন তারা ছিলেন পুরুষ মানুষ নহ এলইহিম যেসব মানুষের কাছে যেসব পুরুষদের কাছে আমি ওহি করেছিলাম তাদেরকে সম্মানিত করেছিলাম ওহিদি আর নাহলে সৃষ্টিগত দিক থেকে তারা পুরুষ মানুষ ছিল পাক এ কথা বলছেন ফাঁস আলু আহ্লা জিকিরে সুতরাং উপদেশওয়ালাদেরকে যাদের কাছে আল্লাহ প্রদত্ত উপদেশ রয়েছে বিগত যুগে তাওরাত এঞ্জেলের জ্ঞান রয়েছে আহলে কিতাবদের পণ্ডিতরা রয়েছে তাদেরকে জিজ্ঞেস করে নাও ইন ইনকুন্তুম লাতালন যদি তোমাদের জানা না থাকে তোমরা মুশ্রিক পত্রলিগ তোমাদের কাছে ধর্মীয় জ্ঞান নেই কিতাবের জ্ঞান নেই আর আগের কিতাবগুলিতে নবীর রসুলদের বৈশিষ্ট্য গুণ উল্লেখ করা হয়েছে সুতরাং তাদেরকে জিজ্ঞাসা করো যে নবীর রসুলরা কেমন হয় নবীর রসুল কি ফেরেস তাদের মধ্য থেকে আসে না মানুষের মধ্য থেকে আল্লাহ আল্লাহফাকরবুল আলমিন নির্বাচিত করেন জিজ্ঞেস কর তাদেরকে এ আয়াত থেকে দুটো বিষয় প্রমাণিত হয় একটি হচ্ছে যে আল্লাপাক যত নবী রসুল পাঠিয়েছেন তারা ছিলেন পুরুষ মানুষ কোনো মহিলাকে নবী করে পাঠান। আর এটাই হচ্ছে আহলে সুল্লাত জামাতের আকিদা ডিজার আল্লাপাক পুরুষ মানুষ বলেছেন দুই নম্বর কথা যেটা প্রমাণিত হয় সেটা হচ্ছে যে যত নবী রসুল আল্লাহ পাঠিয়েছেন তারা সকলে মানুষ ছিলেন তারা মালায়িকা ফেরেস্তা ছিলেন না আর মানুষকে আল্লাপাক মাটি দিয়ে সৃষ্টি করেছে সুতরাং মাটির তৈরি মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাম আর ফেরস্তা হচ্ছেন মালাইকে হচ্ছেন নূরের তৈরি সুতরাং রসুল্লাহ সাল্লা নূর থেকে সৃষ্টি নন বরং তিনি মাটির সৃষ্টি আল্লাহ পাক বলছেন যে তোমাদের জানা না থাকলে যারা জানে তাদেরকে জিজ্ঞেস করে নাও সুতরাং যে কেউ কোনো বিষয়ে জানে না দিনের বিষয় আখিদাই হোক এবাদত হোক আর দিনের হালাল হারাম হোক খেয়াল খুশি চলবেন না বরং না জানা থাকলে আপনার বড়কে। যে ব্যক্তি সম্পর্কে আপনার আস্থা আছে যে কোরআন হাদিসের সঠিক জ্ঞান রয়েছে তাদেরকে জিজ্ঞাসা করে নেবেন অন্য আয়াতে আল্লাহ বলেছেন যে অন্ধ অনুকরণ করবেন না শুধু জিজ্ঞাসা করে কিতাবে আছে বলে দিল বড়রা বলেছেন এটাই আমাদের ধর্মে আছে না যথেষ্ট নয় বিল ভাই না দলিল প্রমাণ সহ জানবেন একটু চেক করে দেখবেন যে আসলে কি কোরআন সন্না ভিত্তিক কথা আমাকে বলা হচ্ছে তাহলে আল্লাহাক অন্ধ অনুকরণ অন্ধ তকলিদ নিষেধ করেছেন মহান আল্লাহ এরশাদ করেছেন তারপরে ওমা যে আর এই নবী রসুলগণকে এমন দেহ বিশিষ্ট করেনি যে তারা খাদ্য খেত না খাবার খেত না ফেরেস্তা না এরকম করেননি প্রত্যেকে তারা তাদের খিদা লাগত পিপাসা লাগতো তারা পানাহার করতেন ওমা কানু খালেদিন এবং তারা চিরকালের জন্য আসেননি এতে আরেকটি সংশোধন রয়েছে যে এক শ্রেণীর লোকেরা বলে হায়াতুল নবী নবী মৃত্যুবরণ করেননি নবী বেঁচে আছেন অথচ আল্লা বছর আমাকে দিন তারা চিরকাল থাকার জন্য আসেননি প্রত্যেককে এসেছেন আবার পৃথিবী থেকে বিদায় নিয়েছেন মতের মাধ্যমে আল্লাপাক তারপর ওয়াদা ফানজাই নহমান অতঃপর আমি প্রত্যেক নবীর ওয়াদা যে নবীদের সাথে প্রতিশ্রুতি আমি করেছি যে তাদেরকে আমি সম্মানিত করব তাদের যারা বিরোধী হবে শত্রু হবে তাদেরকে ধ্বংস করব তাদের অনুসারীদেরকে আমি ইজ্জতদান করব এই ওয়াদা আমি সত্য প্রমাণিত করেছি আর যেসব আল্লাহ নিঃসন্দেহে আমি তোমাদের জন্য হে মানব জাতি এমন এক কিতাব আল কোরআন নাজেল করেছি যাতে তোমাদের জন্য উপদেশ রয়েছে আফালু তোমরা কি বুঝার চেষ্টা করো না ওয়াকাম কাসম নামিন ধ্বংস করেছেন ওয়া আনশানাব আদাহা কৌমান এবং তাদের পরে আমি অন্য জাতিকে সৃষ্টি করেছি এক জাতিকে ধ্বংস করে আর এক জাতিকে নিয়ে এসেছি আবার যদি সেই জাতি অপদর্থ হয়েছে তাহলে তাদেরকে আমি ধ্বংস করেছি আর যদি সোজা চলেছে আল্লাপাক তাদেরকে উত্থান দান করেছেন মহান আল্লাহ তারপর এরশাদ করেছেন ফালাম্মা আহাসু বা এসব জাতি যখন বিরুদ্ধাচরণ করেছে আল্লাপাকে আল্লাপের রসুলের তখন আল্লাহ পাকে আজাব নেমে এসছে আজাব সম্পর্কে যখন তারা অনুভব করতে পেরেছে আমার শাস্তি যখন তারা অনুভব করেছে যে এখন আজাব আসতে যাচ্ছে শাস্তি আসতে যাচ্ছে এজ আহমিন হাই আর তখন তারা পালাতে চেষ্টা করেছে পালিয়ে কি আর বাঁচতে পারে আল্লাহর কবল থেকে তখন ফেরেস তারা তাদেরকে ঠাট্টা মজা করি বলেছেন লাত আর কজু পালাচ্ছ কোথায় পালায়ও না লাত আর পালায় না ওয়ার যে এলামা উতাহা কেনাকুম লা আল্লাহ তুস আলুন বরং তোমরা ফিরে যাও তোমাদের ওই সব ভোগের সামগ্রীর দিকে যা তোমরা ভোগ করতে যা তোমাদের দেওয়া হয়েছিল অমাশা কেরকম আর তোমাদের বাড়িঘর আবাসস্থলের দিকে ফিরে যাও তাহলে নিজের নিজের বাড়ি দেখো আর নিজের নিজের সব নিয়ামত ছিল সব যেসব বিলাশ করতে সেগুলি দেখো কোথায় কার কী আছে না আছে দেখো লা আল্লাহ কুমতুস আলুন যাতে করে তোমাদের জিজ্ঞাসা করা হয় যে কেমন আজাব আল্লাহ দেখেছিলে কেমন মজা লেগেছিল আর কেন এই শাস্তি এসেছিল পালাচ্ছ কেন দেখো নিজের চোখে দেখো যে কিভাবে ধ্বংস করা হচ্ছে তোমাদেরকে আর তোমাদের জনপদকে মহান আল্লাহ তারপর এসাদ করছেন কালু যখন আজাব এসে গেছে আজাব আসলে আর ফিরে যায় না তখন তারা আক্ষেপ করে বলতো ইয়া হায় আমাদের সর্বনাশ হায় দুর্ভোগ আমাদের ইন্না কন্যা জালেমিন আমার তো বড়ই জালেম ছিল এখন আর সংশোধনের সময় নেই তো দরজা বন্ধ হয়ে গেছে হামাজ আল্লা তিলকা দাওয়াজ আল্লাহ হাসিদান খামেদিন এইভাবেই তাদের আর্তনাদ চলছিল যতক্ষণ পর্যন্ত ধ্বংস হয়ে যায়নি যখন ধ্বংসের লক্ষণ দেখে ফেলেছে তাদের আর্তনাদ এরকম চলতে থেকেছি খামেদিন এমনকি তাদের প্রত্যেককে আমি এমন করে ধ্বংস করেছিলাম যেমন কাটা শস্য হয় মার থেকে যেমন ধান গম কেটে নিয়ে এসে উঠানে ফেলে রাখা ওই রকম করে দিয়েছিলাম তাদেরকে খামেদিন আর এমন আগুনের মতো করে দিয়েছিলাম যা জ্বলার পরে নিভিয়ে যায় ছিল পৃথিবীতে ধ্বংস হয়ে যেন নিভিয়ে যাওয়ার মতো শেষ হয়ে গেছে নিশ্চিন্ন হয়ে গেছে আল্লাহাকালাকলিন আর শোনো আমি আসমান এবং পৃথিবীকে এবং আসমান পৃথিবীর মাঝে যা কিছুই আল্লাহ সৃষ্টি করেছেন আল্লাহ বলছেন এসবকে খেলাধুলার উদ্দেশ্যে সৃষ্টি করিনি অনার্থক বিনা কাজে আমি খেলাধুলার জন্য সৃষ্টি করিনি লভ আরান আমি যদি চাইতাম যে আমি এই খেলতামাশাই করছি মজা লাগছে করছি যেমন ছোট বাচ্চারা খেলনা নিয়ে একটা কার সাথে জড়ায় লাইন করে বিল্ডিং তৈরি করে খেলাধুলা করে খেলনা নিই আমি যদি এই এইরকমই করতে চাইতাম তাহলে এত বিশাল সৃষ্টির কি প্রয়োজন ছিল সাত আসমান জমিন এত পাহাড় পর্বত আর এত সৃষ্টি এসব করার কি প্রয়োজন ছিল তাহলে অল্প কিছু নিয়ে আমি নিজের কাছে খেলাধুলা করতাম কিন্তু না খেলাধুলার জন্য সৃষ্টি করিনি আমি পৃথিবী সৃষ্টি করেছি তোমাদের এতে ভোগের সামগ্রী রেখেছি আর তোমরা আল্লাহ পাকের নিয়ামত ভোগ করে আল্লাপাকের এবাদত বন্দি করবে দাসত্ব করবে আল্লাহ পাকের জীবন বিধান মোতাবেক তোমরা এই পৃথিবীতে চলাফেরা করবে বরং আল্লাহ পাক রব্বুল আলমের নীতিমালা হচ্ছে এই পৃথিবীতে হক বাতিলের সত্য মিথ্যার লড়াই চলতে থাকবে সংগ্রাম চলতে থাকবে বলনাক দেল হককে আল আল বাতিল বরং আমি নিক্ষেপ করি সত্যকে মিথ্যার উপর হককে বাতিলের ওপর নিক্ষেপ করি হক দিয়ে বাতিলকে আঘাত করি ফায়াদ মাগহু তারপরে সেটাকে চূর্ণ বিচূর্ণ করে দেয় হক সত্য বাতিলকে চূর্ণ বিচ্ছূন্ন করে দেয় ফায়দা হওয়া জাহেক তারপরে সেটা নিশ্চিন্ন হয়ে যায় যখনই হক সত্য আর সত্যপন্থী পাক রাব্বুল আলমিনের এই দিনকে শক্তিশালী করার জন্য সচেষ্ট হবে তখন আল্লাহ বাতিলকে নিশ্চিন্ন করে দেবেন ওয়ালাকুমাই মিমেফুন আর তোমাদের জন্য তোমরা যা কিছু বলে থাকো আল্লাহ সম্পর্কে অবাস্তব কথা আল্লাহর দিন সম্পর্কে সবের কারণে তোমাদের জন্য দুর্ভোগ রয়েছে সর্বনাশ রয়েছে এখানেই আমার আজকের আলোচনা শেষ করছি আল্লাহ তালা যেন আমাদের এই আমলকে কবুল করেন আল্লাহাক যেন কোরআন করিম আমাদের প্রত্যেককে প্রত্যেক মানুষকে বোঝার তৌফিক দান করেন এই আসমানি সেলেবাস মোতাবেক জীবনযাপনের তৌফিক দান করেন আল্লাহ আমাদের অতীতের ভুল ভ্রান্তি যেন মাফ করে দেন سبحانه ربك ربي لزة ما يسفون والسلام على المرسلين والحمد لله رب العالمين ملعرفت الله ربي أشرق النور بقلبي ما لألبش روح حياتي ملأغاء الله دربي يا لسعدي وهنائي يا لفوزي وعالي যারা ইয়াক আল্লাহর এবাদত করে পুরাণে মহাদিসের ওপর আমল করে আল্লাহাক তাদেরকে সফল করে আমি দেখুন ইসলামের খুঁটি সমূহ কাল সন্ধ্যা পাঁচটায় আপন সম্প্রচার রাত বারোটায় বাংলাদেশে বাংলায় ইসলাম